বিস্মিল একটু হবে الرحمن الرحمن الرحيم ما نقي يوم الدين ميدين মধ্যে দালন্ত বাতাস চালুন তৈরি দিদানা মৃ দু একবারে বলবেন কিন্তু আলাদা দুইটা পেশ করে আছে যেহেতু বেঞ্চমিন কিন্তু কি এক আবার বলেছে না লুদু এটা মত মাস খবর বলেছি না আইনটাও সুত না আওয়াজ ওর প্রচালন সাথে পরে দু বন্ধ হয়ে যায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন নাসতা নাসতা হামসরাহ বাদাস ওকে আওত পরস্কি ইন হয়ে যায় পল তাকীম তাকীম শব্দিতে কম ইসলা হবে যেরাস থেকে পাঁচ মуз তাকীম মুস্তাকীম তাকীম হবে না তাকীম হয়ে যায় না তাকীম ইসলা কম হবে ঠিকই কবর ঠিক থাকবে কি নুস তাকীম আই কবর এটা ঠিক করবা তুমি বলো মুস ঠিক করবা কি পাতলা কি পাতলা মোটা বরফ কি মাছ খোব বলো এই রাম عليهم ضير المغضوب عليهم و لا اقترب و لا اقترب اقترب اقترب দহেক তোহিদ নেওয়া দিয়েছে এই যে মারিদ কি এই যে গুড়া গুলি কি এই যে দহেক দোহিদ না ঠিক করব কি ডাল আগে কি শিবাদ সম্পর্কে একটু ধারণা ছিল এগুলো ভুল হচ্ছে কোন কোন জায়গায় ভুল হচ্ছে কোন কোন আপনার সহি এটা কি সম্পর্কে আপনি পারতেন মুখ দিয়ে বলেন জি না জি আপনাকে জিজ্ঞেস করি আপনি বলবেন কি হয়েছে কাজ ব্যবহার কি মধ্যে কি কি আছে ইস্ত ই আর গায়ের মতো গয়ের মতো একটি দুটি একটা হচ্ছে লিন জিবার নিচের দিকে জিপবার মধ্যে খান তারা থাকবে আর যে গরমে যে ইয়া দাবিত হবে যে ইয়া বাতাস বন্ধ আওয়াজ চালু জিপার গোড়া নিচের দিকে জিপার মতো থাকবে জমে থাকবে পাশাল এক সপ্তাহ কোর্স করে কাজ আবার উচ্ছে না অনেক সুন্দর আপনারা যারা কোর্সিবাদ মেহনত কে কবুল করেন এই মেহনত রুশিলার জন্য সমস্ত উম্মত মোহাম্মদের জন্য কোরআন তিলাওয়াত সহি হয়ে যায় আমিন